بسم اللہ الرحمن الرحیم ومن احسن قولا من من دعا الى اللہ وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين <تسجيل> <تسجيل> ان الحمد للہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات عمالنا الله عليه রসুল্লা তলিআ আমলফ রবীল الله সাবতন কসির মলিল ফিকন দিন ওলা কিন আকরফ عليه ফকাল রসুল সম্ আতর আলী হদীকত কালত নাম ফাল রসুল স্লম একবহীক ও তলিকা রাহুল বখারী ও ফির রাম রাহু বেতলা কাহা দাউদা ও তিরমিজি হসন মরতন কসিন আখতালাতজ নবী সফি রানফি র কসিন কানা দামিমন কাল মখাফতফিজহ আহমদা মিন হদিসব হসমত ওয়াকানা জালিকা আউ্লা খুল ইনফিল ইসলাম মোহনাল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাকরাবুল আলমিন তার মনোনীত দিনকে পূর্ণতা দান করেছেন এমন কোন মানুষের সমস্যা নেই যে সমস্যার সমাধান দিন ইসলামের বিধিবিধানে নেই প্রত্যেক সমস্যার সমাধান আল্লাহ পাকরাবুল আলমিন দিয়েছেন কোরআন এবং সন্ন্যার মাধ্যমে রাসুর সাল্লাহ ইসলামের নিয়ে আসা এই কোরআন এবং সন্ন্যাই स्पष्ट समाधान रेबा अस्पष्ट रे जा गवेषक आलेम विज्ञ तर कर इज्तेम करार प्रयोजन रे सब विधि विधान एक हे खोला खोला अर्थात स्वामी स्त्री मजे বিচ্ছিন্নতা সেটি তালাক না শুধু বিচ্ছিন্নতা এই নিয়ে দ্বিমত আছে আমাদের আলোচনায় আসবে খোলা বিশেষ ধরনের তালাক অথবা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছিন্নতা এই শব্দটি আরবি শব্দ আরবিতে একে খোলা বলা হয় না যেমন আমরা বাংলায় বলি খোল লামে জজম দিয়ে বলা হয় যখন খোল অন বলা হবে তখন এর এই কাজটি অর্থাৎ স্বামী স্ত্রীর যে বিবাহ বন্ধন রয়েছে এই বিবাহ বন্ধনকে বিচ্ছিন্ন করে দেওয়া শেষ করে দেওয়া এ হচ্ছে খোল আর খালাউন যখন হবে তার মানে এই কাজটি করা খালা একলাও মানে হচ্ছে কোনো কিছু খুলে ফেলা খালা একলাও মানে কোনো কিছু খুলে ফেলা জুতা খুলে ফেলার ক্ষেত্রে ব্যবহার হয় হ্যাঁ খালা তুল ন্যাল খালা আতুল হেজা কাপড় শরীর থেকে কাপড় খুলছেন কেঞ্জি খুলছেন সেই ক্ষেত্রেও খালা তু সেয়াব এইভাবে আরবরা এই শব্দটি ব্যবহার করে থাকে শরীতের ভাষায় যখন খোলা বলা হবে তখন স্বামী স্ত্রীর বন্ধনকে বিচ্ছিন্ন করা ফা ও জামিন হ এন খেলাউল মার আতে মিললে বাসে যৌজেহা স্বামীর বন্ধনে যে স্ত্রী রয়েছে এই বন্ধন থেকে স্ত্রীকে মুক্ত করে দেওয়া এই বন্ধন খুলে দেওয়াকে খোলা বলা হয় আল্লাহ রব আলমিন এই সম্পর্কে কোরআন সম্পর্ককে কোরআন একশো সাতাশি নম্বর আয়তে হন না লেবাস হন নারীরা তোমাদের জন্য পোশাক স্বরূপ আর তোমরা ও আন্তুম লেবাস তোমরা স্বামীরা পুরুষরা তোমাদের নারীদের জন্য স্ত্রীদের জন্য পোশাকস্বরূপ পোশাক খোলাকে আরবিতে খালা এখলা খোলা খালা খালা আস ব্যবহার করা হয় স্বামী স্ত্রীর মাঝে যে এই সম্পর্ক রয়েছে এই সম্পর্ক ছিন্ন করাকে শরিয়তের ভাষায় খোলা বলা হয় তালাক এক জিনিস আর খোলা আর জিনিস খোলা কখন হয় যখন স্ত্রীর পক্ষ থেকে তলব হয় স্বামী হয়তো তাকে ছাড়তে চায় না তালাক দিতে চায় না এই স্ত্রীর পক্ষ থেকে তলব হয় যে আমি তার সাথে সংসারে থাকব না যদি এই তলব স্ত্রীর পক্ষ থেকে হয় তো স্বামী ছাড়তে বাধ্য যদি ছাড়তে না চাই তাহলে আইনের আশ্রয় নিয়ে স্ত্রী ছাড়া নিতে পারে একে বলা হয় তাহবে স্বামীর স্ত্রী থেকে বিচ্ছিন্নতা গ্রহণ করা বিনিময়ের হ্যাঁ কোনো কোন কোনো কিছুর মাধ্যমে কোনো কিছু দিই কে দেবে স্ত্রী দেবে স্ত্রী দেবে অর্থাৎ এই জন্য দেওয়া বলা হয়েছে যে মহারানা শরীয়তে বিয়ের দিনই দিয়ে দেওয়া হয় নগদ এইটা হচ্ছে নদীতরীকে যে মহারানাটা দিয়ে দিয়েছে স্বামী আর ওই স্বামীর কাছ থেকে স্ত্রীর বিচ্ছিন্নতা চাইছে এই মহারানাটা ফিরিয়ে দেবে এইটা হচ্ছে বিনিময় এটা হচ্ছে ওর বদলাইটা ফিরিয়ে দেবে কিন্তু আজকাল আমাদের যে বাংলা ভাষাভাষী এদের হাজারে নয়শো নিরানব্বই জন বিবাহ করে ঠিক না শতকরা নিরানব্বই বললে ভুল হয়ে যাবে নগদ মহরে বিয়ে করার লোক হয়তো গোটা থানায় খুঁজে পাবেন না একটা করে এক এক থানাতে একটু করে খুঁজে পাওয়া মুশকিল হবে তো সন্ন্যত খেলাফ হিসব বিবাহ সাদী হচ্ছে দেশে যার ফলে এখানে যদি এই সংজ্ঞা করা হয় আরবদের সংজ্ঞা আরব দেশের হিসাবে ঠিক আছে কারণ আরব দেশে যেদিন বিয়ে করে সেদিনে পুরো মহরানাটা পেমেন্ট করে দেওয়া হয় কিন্তু এই সংজ্ঞা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে করা হয় বা ভারতের করা হয় তো আহ্লাদিস হোক আর হানাভি হোক আহ্লাদিসরাও থেকে মুক্ত না এই সন্ন্যতের আজকাল যদিও ওরা একটু এগিয়ে আছে কিছুদিশাল মাসাল্লাহ কাজে আহলাদিস শুধু মুখে হালাদিস না আর বংশগত হালাদিস না কাজে কর্মে আহলাদিস হতে গেছে যার ফলে ওরা আলহামদুল্লাহ নগদ মহর দিয়ে বিয়ে করছে তো কথা হচ্ছে এই আমাদের যে দেশে যে প্রচলন রয়েছে যে ধার বাকি কিছু দেয়নি বিয়ে করেছে বরং করছে হাঁড়াম উল্টো নিয়েছে হ্যাঁ হ্যাঁ মেয়ের বাবার ঘর থেকে অনেক কিছু নিয়েছে যৌতুক নিয়েছে তারপরে বিয়ে করেছে এখন খোলা মহিলা খোলা চাইছে যে আমি থাকবো না সাথে সেখানে যদি সংজ্ঞাকে ফিট করা হয় তাহলে সংজ্ঞা ঠিক হবে না ফেরা খুশ যৌ বিচ্ছিন্ন থেকে তারপর আবার এটা তো সংজ্ঞা নাই আসলে খোলার সংজ্ঞা নাই বেআল ফাজিনিসে শব্দ মানে আমি স্ত্রী যখন চাইলে আমার স্ত্রী তলবে আমি আমার স্ত্রী কে এর সাথে খোলা করলাম বা ছেড়ে দিলাম যে ভাষা দিয়ে হোক না কেন জরুরি না এই যে আরবি শব্দগুলি হইতে হবে বোধগম্য হইলেই হইল বুঝলেই হলো যে এটা খোলা হচ্ছে খোলার বিচ্ছিন্নতা হচ্ছে খোলা আর উপকারিতাকে লাভ কী তালাকের মালিক কে তালাকের মালিক স্বামী তাহলে স্বামী যদি জালেম হয় তাহলে মারধর করছে জলমত্যাচার করছে স্বামী যদি শারীরিক দিক থেকে অচল হয় কোনো কাজের যোগ্য না স্বামী হর যোগ্য না হতে পারে না অথবা স্বামীর নেই বেনামাজি স্বামীর কাছে দেখা যায় যে আসলে এটা হচ্ছে শরীয়তের সঠিক মশলা যদি আমার দেশে বেনামাজি স্বামী তো বেশি হ্যাঁ তো বেনামাজিকে বেনামাজি মহিলা আল্লাহ মিলিয়ে দিলে তো ভালো জান হ্যাঁ যে কমিনাতে কমিনা মিলেছে কিন্তু কথা হচ্ছে যে নামাজি মহিলা যদি বে নামাজির ঘরে পড়ে যায় তো বড়ই পালাম মুসিবত আল্লাহ জানা হেফাজত করে এইরকম মুসলিম বন্ধের স্বামীর মধ্যে যদি দিনের বড় ধনে ত্রুটি থাকে ছোট ধরনের ত্রুটি থাকলে খোলা নাই ছোট ধরনের ত্রুটি বিভিন্ন ফাসেকি কাজ হ্যাঁ তার জন্য কি খোলা নেবে নসিহত করে উপদেশ দেবে ধরে ডাকার নিজে কাপড় স্বামীজ দাঁড়িয়ে রাখে না হ্যাঁ মিথ্যা কথা বলে এই ধরনের চরিত্র কিছু হারাম খায় হালাল খায় ইত্যাদি এইরকম যদি তা এই ক্ষেত্রে যদি মহিলা আর খোলা আর যদি ফতোয়া দেওয়া হয় তাহলে আজকাল কোন মহিলা স্বামীর সাথে থাকতেই না কারণ কাবিরে কোনো মুক্তি হ্যাঁ কার যদি টাকার নিচে কাপড়ের গোনা থাকে আর একজন টাকা নিচে কাপড় রাখে না তোর গিবুতের গিবোতের গুণা আছে তোরটাও তো কাবিরের গুনা চুগল ঘড়ি গুনা আছে মিথ্যা কথা বলার গোনা আছে হারাম খাওয়ার গোনা আছে হারাম দেখার কোন আছে তো কোন শেষ নাই তো গোনাহাগার ফাঁসে খোলেই যে খোলা চাইবে তা নাই খোলা চাইবে কোন ক্ষেত্রে চারিত্রিক এত দোষ রয়েছে যেগুলি মোটে মেনে নেওয়ার নাই হ্যাঁ স্ত্রীর পক্ষে সেগুলি শরীয়থের দৃষ্টিতে বরদাস্ত করা যাইজ না এই ধরনের চরিত্ররা স্ত্রীর সাথে সহবাস মাসিক অবস্থা করতে চাই জবরদস্তি খলা নেবে রে উপদেশ দেবে বোঝাবে যদি না মানে তাহলে খোলা নেবে এগুলো ক্ষেত্রে হ্যাঁ বায়ুপথ ব্যবহার করতে চাই খোলা নেবে জি হ্যাঁ তারপরে বললাম তহিদের কথা বললাম তৌহিদ নেই হ্যাঁ বেদি নাস্তিক হ্যাঁ নামাজ পড়তে চাই না বললো নামাজের কথা বললে অসন্তুষ্ট হয় অবশ্য খোলা নেবে আর যেমন বললাম শারীরিক দিক থেকে দুর্বলতা অথবা যদি চরিত্র যদি চরিত্রহীন হয় জেনাকারী হয় তাহলে এই ক্ষেত্রে খোলা নেওয়ার অধিকার রয়েছে এই ক্ষেত্রগুলি রয়েছে তো খোলার উপকারিতা হচ্ছে না ও তো তালাক দিতে পারে না তো আমাদের দেশে যে লোকেরা বলে আজকাল অধিকাংশ লোকেরা এসে বলছে আমাকে আমার স্ত্রী তালাক দিতেছে কথাটা শুনতেও লজ্জা লাগে হয়তো বলতেও লজ্জা লাগে না কিন্তু শুনতেও লজ্জা লাগে আসলে এটা শরীয় কথা ইসলাম বিরোধী কথা হ্যাঁ আমার স্ত্রী আমাকে তালাক পাঠিয়ে দিয়েছে কোর্ট তালাক পাঠিয়ে দিয়েছে যদি ওতে তালাক লেখা থাকে তাহলে ও কাজী ও জাহেল আর জজ ও চাহেল মরুক্ষ আসলে যদি লেখা থাকে তালাক জানি না আমি দেখি কিন্তু যদি তাতে খোলা নামা লেখা থাকে না আর খোলার জন্য ওই অবশ্যই তার স্বামীকে ডাকতে হবে কল করতে হবে হাজিরের জন্য যদি হাজির হয় তাহলে সামনে ডেকে খোলা করাইতে হবে আর যদি হাজির না হয় তাহলে সরকারকে সরকারের প্রতিনিধিকে জজকে বা রেজিস্টার্ড কাজীকে অধিকার আছে আর যে সব অমুসলিম দেশে এই এইরকমের কাজ ইসলামিক আদালতও নাই। আর তারপর রেজিস্টার কোনো কাজীও নেই মুসলিমদের সেই সেখানে সমাজের কোন একজন আলেমকে এই অধিকারের কথা বলা যেতে পারে অধিকার আছে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করা বিবাহবিচ্ছেদের ঘোষণা করার হাজির হয় না সে জালে আমি তালাক দেব না জ্বলিয়ে রাখবে ঠিক না কিভাবে চলবে তার মহিলা উপার্জন করবে এটা শরীয়ত বলে না খোলা নেবে এই ক্ষেত্রে যখন তালাকের মালিক শরীয়তে পুরুষ আর এমন বেশ কিছু পরিস্থিতি আছে যেগুলির দিকে ইঙ্গিত করলাম যেখানে স্ত্রী বিচ্ছিন্নতা নিতে বিচ্ছিন্ন হতে বাধ্য বিচ্ছিন্ন না হলে চলবে না তো এটা কেমন করে হবে এটা হবে খোলার মাধ্যমে তখলিস মিনজৌজিহা স্ত্রীকে তার স্বামীর কবল থেকে মুক্ত করা হচ্ছে খোলার উপকারিতা আর এমন ভাবে এই বিচ্ছেদ ঘটবে খোলার মাধ্যমে আলাহ রাজা খোলা হয়ে যাওয়ার পরে রাজা নেই মানে ফিরিয়ে নিতে পারবে না খোলা হয়ে গেল আজকে আর কালকে দু দিন পরে বলছে যে দুইজনে ঠান্ডা হয়েছে একটু মেজাজ ঠান্ডা হয়ে বলছে যে আমি আমার স্ত্রীকে ফিরিয়ে নিতে চাই ও বলছে আমি ফিরে যেতে চাই স্বামীর কাছে না কোনো রাজা নেই এটা হচ্ছে তালাকের সাথে খোলার পার্থক্য ইল্লা বজাহা হ্যাঁ যদি ফিরে যেতে চাই এমনি ফিরিয়ে নিতে পারবে না যেমন ঈদ্বুতের মধ্যে থাকলে তালাক দিয়ে ইদ্যতের মধ্যে থাকলে দুজন সাক্ষী রেখে হ্যাঁ আমার স্ত্রীকে আমি ফিরিয়ে নিলাম মুখেও ফিরিয়ে নিতে পারে কাজের দ্বারা ফিরিয়ে নিতে পারে কাজের দ্বারা মানে তালাকে রাজি এতে এক তালাক দুই তালাক দিয়ে তো বাড়িতে রাখতে হবে ঠিক কী রা তালাক দিয়ে রেখেছে তারপর সাথে সহবাস করে নিল মুখে বলে যে ফিরিয়ে নিলাম তো সহবাস করা মানে কি খোলা হয়ে গেছে আর তারপরে দুজন সাক্ষীরে বসে আমার স্ত্রীকে আমি ফিরিয়ে নিলাম আমার স্ত্রীও ফিরে আসতে চায় না চলবে না তবে একটা রাস্তা আছে সেটা হচ্ছে যদি ইল্লাবের ওই মহিলার সম্মতি থাকে সম্মতির সাথে সাথে ও আকদিন দিন যে দি দিন নতুন আকদের মাধ্যমে নতুনভাবে বিবাহ করার মাধ্যমে নতুন ইজাব কবুল হইতে হবে নতুনভাবে ওলীর অভিভাবকের সম্মতি শরীয়ত সম্মত ওলি হইতে হবে হ্যাঁ আমি স্ত্রী তো আমার আগে থেকে মাঝখানে না খোলা হয়ে গেছে ওর বাপ আর ফিরিয়ে দিতে চান মা বলছে না আর ওই যে ওই ওই দুষ্টকে আর মেয়ে ফিরিয়ে দেব না স্ত্রীকে টুলফুন টুলুন করে নিয়ে চলে গেলাম চল গিয়ে বিয়ে করে নেব হবে না নতুন যেন বিয়ে হচ্ছে নতুন বিবাহ হতে হলি লাগবে ইজাব কবুল লাগবে হ্যাঁ মেয়ের সম্মতি লাগবে মহিলার সম্মতি লাগবে এই সবগুলি লাগবে মাহরুন্দিদ নতুন মোহর লাগবে একটি যেন নতুন বিবাহ হচ্ছে জি এক কথায় খোলা হচ্ছে বা খোলার মাধ্যমে কি হয়ে যায় বিচ্ছিন্নতা হয়ে যায় সেটা ফার্সেনে কাহ ও বিবাহ বিচ্ছেদ হলেও আর সেটা তালাক হলেও খোলা হওয়ার সাথে সাথে তালাকে বাইন হয়ে যায় কারণ দিকে খোলা জায়জ করলে দলিল লাগবে দলিল কোরআনে কারিমা আছে না রসুলের হাদিসা আছে যদি আপনি কোরআন আয়া জানেন না যে খোলার মাসলা কোরআন আছে না হাদিসা আছে ফতুয়া দেন তো জায়গ ফতুয়া দাও তাহলে বোঝা গেলো যে ফতুয়া তার জন্য কম্পকে আপনার উৎসব উৎস জানতে হবে যে কোনটা দলিলের ভিত্তিতে আমি এটাকে যাইজ বললাম চলবে বললাম চলবে না বললাম কম্প এত যোগ্যতা থাকতে হবে যে অমুক আয়াতের ভিত্তিতে বলছি বা অমুক হাদিসের ভিত্তিতে বলছি আর ইমনি শুধু আমার কাছ থেকে শুনলেন আর আরেকজন আপনার কোনো আছে ভাই খোলার মশলা বুঝি আজকে তো দিলেন ফতোয়া উ না যদি দলিল দই দই যাই না শুনে এসছে দিলে এটা খারাম ফতো দেওয়ার জন্য না আমি তহিদ সন্ন্যতের কথা বলেন দিনের দাওয়াতের কথা বলেন ফেসবুকে ছেড়ে দিলেন খোলা মশলা ফতোয়ার মতো করে যতগুলি শুনলেন না না ওইভাবে ছাড়বেন না হ্যাঁ আমার আলোচনাটি ছেড়ে দেন ওইটা আছে কেন ওটার জিম্মদার আমি কিন্তু আপনি লিখতে গিয়ে আমার কথা বুঝতে ভুল করতে পারেন কম বেশি করতে পারেন আমার কথার ভুল ব্যাখ্যা হয়ে যেতে পারে বোঝা গেছে কিন্তু আমার যদি আওয়াজ থাকে তো ওটা দায়িত্ব আমার যদি ভুল করি ইচ্ছে করে ভুল করলে হবে আর যদি অনিচ্ছা ভুল হয় তো আল্লাহ যেন মাফ করে ঠিক না জি হ্যাঁ তো এই কোনটা বলা চলবে আপনার কোনটা বলা চলবে না দিনের কথা কিছুই বলা চলবে না এটাও ভুল কথা আর যা শুনছি তাই বলা চলবে এটাও ভুল কথা খোলার কথা কোরআন ক্যারিমের রয়েছে খোলার দলিল এবং ওরা সুর উল্লাহ সাল্লামের হাদিস রয়েছে এই মর্মে তলাশ করে আমি পাচ্ছি খোলা সম্পর্কে যার ব্যাখ্যা আজকে শুনবেন আপনারা বলছেন এই জন্য শেখ ভাস আল বাহম আসলফি জল হল এ আল কৈতাব ওয়া সন্ন্যাত খোলা যে শরীয়তে জা এজ বৈধ এর দলিল আলকিতা কনানি করিমে রয়েছে হাদিসে রয়েছে এবং খোলা যে ইসলামের একটি বিধান বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে এর ওপর উম্মাতে মুসলেমার সমস্ত অলামা এবং মজাহেবের কি রয়েছে এজ ঐক্য মত রয়েছে সুরাবাকার আয়ত নম্বর উনত্রিশের অংশ ফালা জোনাহ আলে হে মাফত তার আগে রয়েছে স্বামী স্ত্রী যদি দুই তারা তালাকের কথা রয়েছে বিস্তারিত লম্বায়ত রয়েছে খোলার এতটুকু যে যদি এই রকমটা হয় যে স্বামী স্ত্রী দেখছে যে আল্লাহর হদুদকে কায়েম করতে পারব না আর এই ক্ষেত্রে স্ত্রীর পক্ষ থেকে তলব রয়েছে স্বামী ছাড়তে চাই না স্বামী ছাড়তে চালে তালাক দেবে। আর তালাক উমার রাতান ইফাহ সাহে আরুফিন আওতাসরিহন বেহসান ইত্যাদি এটা বলা হয়েছে কিন্তু স্বামী ছাড়তে চাই না মুক্তপণ দিয়ে মুক্ত হয়ে যায় যেটা হচ্ছে যে মোহর যেটা নিয়েছিলাম ক্ষতিগ্রস্ত এই ক্ষেত্রে স্ত্রীকে রাখতে চাও থাকবে না বিয়েতে খরচ হয়েছে তারপরে মহারানা দিয়েছি মহরটাও গেল বিয়ের খরচও গেল করলো না ক্ষতিগ্রস্ত না যাতে এই ক্ষতিটা না হয় সেই জন্য মহারানা কি করতে হবে ফিরিয়ে হয়। মহারানার বেশি অতিরিক্ত যদি স্বামী তলব করে সেটা যায় কি না সেটা যায়জ কি না এই মর্মে ফোকাহ দি মত রয়েছে কিন্তু মহারানা ফিরিয়ে দিতে হবে এটা আর এই ক্ষেত্রে একমত সকল এবং হাদিসের দরিল হচ্ছে সাহাবিদিবিন একাইস সাহাবী রাজি আল্লাহ তালা আনহর এবং তার স্ত্রীর ঘটনা যা আসছে আর ও মতের এজমা মানে ঐক্যমত রয়েছে খোলা কি ধরনের স্বামী পক্ষ থেকে বা স্বামী থেকে বৈধ হইতে পারে বা শুদ্ধ হইতে পারে যদি তার তালাক শুদ্ধ হয় তাহলে খোলাও শুদ্ধ অর্থাৎ সুস্থ মস্তিষ্কের হলি হবে সুস্থ মস্তিষ্কের হলি হবে এমন এমন যে কোনো স্বামী হতে যার তালাক সহি শুদ্ধ সেই সে পূর্ণ জ্ঞানের মানে বিচক্ষণ হোক অথবা একটু বোকা টাইপের হোক সেভিহান অথ সাবালক হোক এমনকি নাবালক স্বামী হোক নাবালক হলো চলবে তার বিবেক ঠিক থাকে মানে পাগল না হয় বিবেক সম্পূর্ণ খোলার হুকুম তো জানলেন যে জায়জ তাই না কিন্তু খোলা জায়জ মানে দুটি সমান খোলা নিতেও পারে আবার থাকতেও পারে জায়েজ কাকে বলা হয় জায়েজের সংজ্ঞা কি আর একটু আলোচনা করা যায় ওসুল জায়েজের সংজ্ঞাকে বলতে পার এই জিনিসটি খাওয়া জায়েজের মানে কি খাওয়া আর না খাওয়া দুটো সমন্বয় পার্থক্য আছে ঘোড়ার গোস্ত খাওয়া যায় ঠিক না হ্যাঁ হানাফি মজা হবে শুধু যাইজ না বাকি সব মজা হবে আচ্ছা গরুর গোস্ত সব মজা হবে সব মুসলিমের কাছে যাইজ একমাত্র হিন্দু ছাড়া হ্যাঁ গরুর গোস্ত খাওয়া যায় তো যাইজ মানে কি খাওয়াও যেমন তেমন না খাওয়াও তেমন বরাবর খেলে নেকি হবে না খেলে কোনো হবে না এটা হচ্ছে সমান দুই দুই পাল্লা হচ্ছে সমান হ্যাঁ করা না করার দুটো পাল্লা হচ্ছে এটাকে মোবাহ বা জায়েজ বলা হয় তো তালাক সম্পর্কে এতক্ষণ যেটা বললাম জায়েজ জায়েজ মানে সূক্ষ ফেকার ভাষায় বলিনি মানে তালাকের বৈধতা ইসলাম আছে মানে তালাক শরীয় সম্মত এখন ফেকার ভাষা সেটা জায়েজ না আর কিছু এটা এখন আলোচনায় আসছে আমাদের তালাকালাক না খোলার কথা বলছি খোলা আচ্ছা যে জায়েজ বলল তাকে বলছি এক স্বামী বড় শির করে ওই শির ছাড়বে না বোঝাঙ্গে আট রশি ছাড়বো না দেবো নাও নিতে নাই হ্যাঁ এখানে গেল শারীরিক দিক থেকে স্বামী দুর্বল শস্য রুগী হয়ে থাকে কাজকর্ম করতে পারবে স্বামী স্ত্রীর হকাদাই করতে পারবে না ভালো করে ক্ষেত্র ভিন্ন ভিন্ন আছে দেখলাম চরিত্র খারাপ কিন্তু আমি থাকবো না হাত পাথরে নেই থাকবে হ্যাঁ হ্যাঁ এই এইজন্য শেখ বলছেন ভাষ্যকার খুব সুন্দর কথা বলেছেন বলছে খোলায় পাঁচটি যে ফেকার বিধান রয়েছে সবগুলি প্রযোজ্য খোলার ক্ষেত্রে পাঁচটি হুকুম পাঁচটি বিধান প্রযোজ্য ফিট হবে জি হ্যাঁ পাঁচটি বিধান কি আহ আহ খামসা কে জানে আমি খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি এটা বললে এটা মনে থাকবে না কিন্তু আমি আমি বলবো যে আপনাদের যেন মনে থাকে ফরজ ঠিক আছে আর ফরজ অজিব একই জিনিস ফরজ বা অজেব একই জিনিস ঠিক আছে ফরজ মানে কি যেটা বাধ্যতামূলক করণীয় হ্যাঁ করতেই হবে এর সরাসরি একবার অপোজিট বিপরীত আর হ্যাঁ যেটা ছাড়া আবশ্যক এটা করা আবশ্যক এটা ছাড়া আবশ্যক ছাড়া আচ্ছা পশ্চিম দিকে আর দুটা ওই নেন মুস্তাহাব মুস্তাহাব মানে করা ভালো ওর বিপরীত বলেন ছাড়া ভালো ছাড়া ভালো নাম হচ্ছে ফরজ হারাম মোস্তাহাব মাকরু আর মোবাহ মাঝখানে হচ্ছে মোবাহ তো খোলা তালা ঠিক ওই রকম কোন স্বামীর কাছ থেকে স্ত্রীর খোলা করা মানে তালাক চেয়ে নেওয়া বিবাহ বিচ্ছেদ ঘটানো কি খরোজ কখনো হারাম কখনো মোস্তাহ কখনো মকরুম আর কখনো জায়জ কখনো জায়জ কোনো লোভটোপ থাকেন নাই থাক বলে বিনা কারণে শরীয়তের কোন কারণ দেখা যায় না না স্বাস্থ্যগত কোনো কারণ আছে না দিনগত কোনো কারণ আছে না আখলাক চরিত্রে থাকবো না সে যে কোনো কারণে হোক না কেন গরিব হয়ে গেছে হঠাৎ করে হ্যাঁ বার কিছু হয়ে গেছে বা যে কোনো কারণে হোক না কেন বার কারো কারোর দিকেও নজর পড়ে গেছে মহিলার বে কারণে যদি তালাক চায় একটি হাদিস উল্লেখ করব যদিন ওয়ালাকিন আকরা কুফরফিল ইসলাম আব ইবিন আব্বাস রাজি আল্লাহ তালা নমা থেকে বর্ণিত তিনি বলছেন যে সাবেদিন কাইসের স্ত্রী নবী করিম সাল্লা কাছে আসলু আসার পরে বলল হে আল্লাহ রসুল সালাম সাহেব কাইস আমার স্বামী সাহাবেদিন বিন আকাইস যৌজি আসলে এখানে উজ্জ্বাচ আমার স্বামী তার কোন চে অথবা তার কোনো দোস্তুটি আমি বলতে পারব না কোনটি নাই আখলা চরিত্র ভালো হ্যাঁ দিন ভালো ওয়ালা আকরাহুল কুফরা ফিল ইসলাম তবে আমি ইসলামে প্রবেশ করার পরে এই ইসলামী জীবনে কুফুরি অর্থাৎ অকৃতজ্ঞ হওয়া না করার আশঙ্কা করছি বা না শুকরি করাকে আমি অপছন্দ করছি আকরাহ শব্দ রয়েছে এখানে আকা নেই ওলা কিনে কুফরা ফিল ইসলাম ইসলামে আসার পরে আমি অকৃতজ্ঞ হওয়াকে অপছন্দ করছি ঘৃণা করছি যে ইসলামে আসার পরে আমি না গুজার হব। আমার মনই বসে না ভালোবাসাই আসে না আমার অন্ত ভালোবাসতেই পারি না ওকে হ্যাঁ আসছে হাদিস যদিও সেটাকে দুর্বল বলা হয়েছে যে কারণটা কি ছিল যার ফলে এতো ভালোবাসা আমাকে আর বা আখলাক চরিত্র ভালো দিনদারিও ভালো তা খবরের ভালো কিন্তু অন্তরে ভালোবাসায় হয় না তার তো এটা না শুকরি না অকৃতজ্ঞ হয় নয় আর মাল্লামিয়াস করিনা সাল্লামিয়াস করিলা যে মানুষের শুক্রিয় আদায় করে সে আল্লাহর শুক্রিয় আদায় করে না তাহলে স্বামীর যদি সুকরী আদায় না করে সে আল্লাহরও শুক্র গো জান অকৃতজ্ঞ অকৃতজ্ঞ তো আমি চাই না যে আমি মুসলিম হয়ে একজন মুসলিম নারী না শুকুর গুজার হয়ে যায় আল্লাহর কাছে স্বামীর না শুক্রিয়ার কারণে আল্লাহ আল্লাহর না শুকুর গুজার হয়ে যায় এই কাজ করব না ফাঁকা আল্লাহ রসুরুল্লাহ সাহা তখন রসুরল্লাহ সাহেব বললেন আ তার উদ্দিন আলী হাদি কাতাহু তাহলে কেউ তুমি তার বাগানটি ফিরিয়ে দেবে তার মানে বোঝা গেল যে এই সাবিত মিনেখা ইস বিয়ের সময় বাগান মহড়ে দিয়েছিল বাগান দিয়ে বিয়ে করেছে বিচারক তিনি বলছেন রসুর বলছেন তুমি তোমার বাগান গ্রহণ কর ওকে এক তালাক দিয়ে দাও ওকে এক তালাক দিয়ে দাও এই ওকে এক তালাক দিয়ে দাও এই কথাটি এই বাক্যটি ওই সবাদের দলে যারা বলছে খোলাটাও এক ধরনের তালাক হোলাটা একটি তালাক তাদের এই শব্দটি এই কথাটি দলিল তাদের কিন্তু যারা বলছেন না এটা তালাক নয় এটা হচ্ছে বিচ্ছিন্নতা ফাঁসকে নে তারা বলছেন যে এই শব্দটি ব্যবহার করা হয়েছে কিন্তু এটা তালাক নয় শরীরে তালাক নয় কারণ তালাক যদি হইতো তো তালাক তিনটা তালাক আসলে তালাক আর তালাকুমার প্রথম আল্লাহ দুই তালাক তালাকে রাজি হচ্ছে দুইটি তালাকে রাজি হচ্ছে এক এবং দুই আর তিন নম্বর তালাক হচ্ছে তালাকের মোগাল্লাস বাং যেটা অকাট্ট তালাক ফাইন ফাইনতাল্লা কাহা ফালান তৃতীয় তালাক দিয়ে দিলে অতক্ষণ পর্যন্ত হালাল হয় যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছাই কোনো জায়গায় বিবাহ বসলো তারপরে স্বেচ্ছাতে ওই স্বামী তালাক দিলো যে কোনো ঘটনার কারণে তালাক হয়ে গেল চুক্তির মাধ্যমে ওই ঠিক আর হিল্লার বিয়ে নয় এভাবে হালাল হাই না তারপরে ইদ্যুৎ পার হইলো তারপরে যে কেউ পায়গাম দিতে পারে ওই আগের স্বামী সে পায়গাম দিতে পারে আর তাকেও বিয়ে করতে পারে আর তার কাছেও মেয়ের বাবা মেয়ের অভিভাবক বিয়ে দিলে অন্য কারোর সাথে বিয়ে দিতে পারে তিনটা তালাকের কথা আল্লাহ উল্লেখ করেছেন খোলাকে আলাদা করে আল্লাহ আকরা বর্ণনা করেছেন তাহলে বোঝা গেল খোলা শরীয়তে যেহেতু তালাক তিনটি আর তিনটার কথা আল্লাহ বয়ান করে দিয়েছেন আরো পাশাপাশি খোলার কথা বয়ান করছে তাহলে খোলা তালাক নয় খোলা হচ্ছে ফাসকে নে মানে বিবাহ বিচ্ছেদ এটা হচ্ছে তাদের দলিল তো এই দিক থেকে তাদের দলিল মজবুত জি আর ঘরে রাখল বলেছে তিরমিজিতে রয়েছে বলেছেন আন্না ইমরা ই তালাত তার থেকে খোলা নিয়েছিলাম তালাকের ক্ষেত্রে একটা তালাক দিলে কতাল্লা বেআ করু তিন তিন মাস বলবেন না তিন কি তিন হাইজ বা তিন তহর ইফ রয়েছে তিন মাসিক যেসব মহিলাদের মাসিক হয় না বালিকা এখন মাসিক হয়নি অথবা মাসিক বন্ধ হয়ে গেছে তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আল্লাহ বলছে ফায়দা তহন না সালাস ওল্লা ইহিদ না যেসব মহিলাদের মাসিক হয় না অথবা মাসিক থেকে নিরাশ হয়ে গেছে মাসিক বন্ধ হয়ে গেছে তাদের ফায়দ্যা তহন না তার ইত হচ্ছে এক হাজ তাহলে বোঝা গেল যে খোলা তালাক নয় এটাও যুক্তিটা এখান থেকে তাহলে বোঝা গেল যে যদি মহিলার পক্ষ থেকে খোলা হয় স্ত্রীর পক্ষ থেকে যদি খোলা হয় তালাক না হয় তাহলে যেই দিন খোলা হলো ওই খোলা হওয়ার এক মাস পরে বা এক মাসিক মাসিক যদি হয়তো এক মাসিক এক মাসিক পরেই অন্য স্বামীর সাথে বিবাহ বসতে পারে অন্য স্বামীর সাথে বিবাহ বসতে পারে কিন্তু তালাক হইলে না তখন চলবে না তিন মাসিক পার হইতে হবে তিন মাসিক সেটা তিন মাসও লাগতে পারে আবার দু আড়াই মাসও ঘন ঘন মাসিক হয়ে দু আড়াই মাসের মধ্যে হয়ে যেতে পারে তো বলছেন যে ইভিনে মাজে এই হাদিসটি রয়েছে এটাও ওই সাহেদ হাদিসের অংশ আন্না সাহেত দেখতে কুৎসিত ছিল দামিমান, মানে জামিলের বিপরীত জামিল মানে সুন্দর আর দামি মানে হচ্ছে কুৎসিত দেখতে ভালো ছিল না কালো ছিল খাটো ছিল যাই হোক দেখতে ভালো ছিল না এইটা কারণ ভালোবাসার জন্মই ছিল না আর এমনি তো অনেক সময় ভালোবাসার বিষয়টা মানুষের হাতে থাকে না সে পুরুষ হোক আর মহিলা অনেক পুরুষরাই আছে ভালোবাসার অনেক চেষ্টা করে স্ত্রী খুব ভালোবাসবো বাঁচতেই পারে না ওর মনে ভালোবাসাই হয় না করবে এটা কি এ রোগের কথা অনেকে বর্ণনা করে আমাদের কাছে যে আমি কী করবো আল্লাহকে ভয় করে নামাজ পড়ে কিন্তু স্ত্রী ভালোই বাঁচতে পারছে না চেষ্টা করছে ভালোবাসার জন্মে আল্লাহাম আল্লাহবাইনা করুবে না ওয় আসলে না আল্লাহ পাকরাবুল্লাহ আলমিন মমিন মমিনদের যেন ভালোবাসাকে মজবুত করেন এবং ভুল বুঝাবুঝিকে অথবা বিচ্ছিন্নতাকে দূর করে ওয়ান আমরা তাহ কলা তার স্ত্রী বললো লাখা ফাতুল্লাহ যদি আল্লাহর ভয় না থাকতো আমার এজা দাখালা আলি যখন আমার স্বামী সাবেদিনা কাইস আমার ঘরে প্রবেশ করে আসে যদি আল্লাহর ভয় না থাকতো তো লাখ ফিওয়জ হি তার চেহারা আমি থু দিয়ে দিতাম মানে দেখতে একেবারে তার রুচি হইত না দেখতে ভালো লাগতো না তো ঘরে আসলে এই হাদিসটি ইভেন এ মাজাই রয়েছে এই হাদিসটি ইভেন এ মাজাই রয়েছে ইভেন মাজার হাদিস সম্পর্কে শোনেন হাদিস টাহি বলছেন ফি ইসনাদি হাজ আর এর সনদ বিন আর রয়েছে একটি দুর্বলতার কারণে ও কাসিরুল আউহাম আর অনেক তার ব্রং হইতু অনেক ভুলে যেত ওয়াল এর সাল এবং মুর হাদিস বয়ান করতো ওয়াকাদ আনা আনা আর মুদি আন আন করে অমুখ থেকে অমুখ থেকে করে আমি শুনেছি বা তিনি বলেছেন এইভাবে না আন আন দিয়ে বর্ণনা করেছে যদি মদল্লিস বর্ণনাকারী আন আন দিয়ে বর্ণনা করে এটাও একটা দুর্বল হওয়ার কারণ তো সব কারণে হাদিস হচ্ছে হ্যাঁ হাদিসের ওপর কালাম রয়েছে হাদিস জঈফ আল্লাহ আলম এই জন্য নিশ্চিত বলা যাচ্ছে না যে আসলে ভালোবাসা যে ছিল না ভক্তি জন্মই ছিল না অন্য কোন কারণিত ইসলাম এই সাবেদিন কয়েস এবং তার স্ত্রীর ঘটনাটি ছিল ইসলামের ইতিহাসের সর্বপ্রথম খোলার ঘটনা প্রথম খোলা বিবাহ বিচ্ছেদের ঘটনা এই হাদিস সম্পর্কে মোটামুটি আলোচনা হয়েছে এতে দুটো জিনিস আলোচনা করব একটা হচ্ছে যে খোলা সম্ভব এখতলাফ যে খোলা তালাক না মানে বিবাহ বিচ্ছেদ আর দ্বিতীয় হচ্ছে কিছু মাসলাম যেগুলি এই হাদিস থেকে আমরা জানতে পারলাম আবার একটু আলোচনায় নিয়ে আসি বলছেন ভাষ্যকার যে সবুত আসলিল খোলা আন্নাহ ফির ফুরা জায়জ আতুল ফিসারিয়াতিল ইসলাম মিয়া আলাফাত বলছেন যে এই হাদিস দ্বারা খোলা প্রমাণিত হইল এবং এই হোলা যে ফোরকা বিবাহ বিচ্ছেদ এটা শরীয়তে ইসলামীতে জায়েজ শরীয়ত সম্মত তরিক হইত যেটা সংজ্ঞায় বলা হয়েছে দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে আন্না তালাবা জৌ যাতে ইয়াহু মোবাহন এ যা কারিহাতি যৌ যা যদি কোনো স্ত্রী তালাক চাই যে আমি তোমার কাছে থাকবো না খোলা আছে চাই তাহলে সেটা জায়জ যদি সে স্বামীকে পছন্দ না করে স্বামীকে ঘৃণা করে স্বামীকে ভালোবাসতে পারছে না তাহলে এটা হচ্ছে জায়েজ কি কি কারণে হইতে পারে ইম্মালে সুয়ে ইসরাতে মাহা স্বামীর খারাপ আচরণ হয় তো স্ত্রীর সাথে এই কারণে তাহলে যদি ব্যবহার খারাপ হয় তো ব্যবহারের দোষে স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক চাইতে পারে কুৎসিত যদি হয় দেখতে একেবারে মেয়েটা এত মাথা নিচে করে পয়সা থাকে যে ও দেখতে চান এটা ও দেখব না হ্যাঁ আর ওখানে যদি দেখতে লজ্জাই লাগে হায়া হওয়াটা ভালো লজ্জা হওয়াটা ভালো মহিলাদের মধ্যে মেয়েদের মধ্যে কিন্তু লুকিয়ে দেখবে হ্যাঁ ছেলেটাকে যেভাবে হোক দেখার চেষ্টা করবে ও দেখেনি নি করে বিবাহ হয়ে যাওয়ার পরে আবার বিচ্ছিন্নতার পরিস্থিতি তৈরি না হয়ে যায় এজন্য যেমন ছেলে দেখবে মেয়েটিকে মেয়েও ছেলেটিকে দেখে নেওয়াটা ভালো যেভাবে দেখুক না কেন নাকি নির্জনে দেখবে পশ্চিমাদের সন্নতি তরিকায় হ্যাঁ আজকাল নির্জনে কিন্তু শুধু নির্জনে না নির্জনে গল্প স্বল্প করার জন্য ছেড়ে দেয় যে বিয়ের কথাবার্তা তো হয়েছে গল্প করার জন্য ছেড়ে দেয় মেয়ে পপয় যে কোনো রকম ঘটমট করে যদি বিয়েটা হয়ে যায় তো ভালা কিছু লাগবে না তাহলে যৌতুক টুকু লাগবে না এবার প্রেম ট্রেম করে যদি বিয়ে হয়ে যায় যাদের মেয়ে রাজে আর ওই যে সব সমাজে যৌতুক আছে অধিকাংশ মেয়ে পকরা এইরকমই কাজ করে রাগ করবেন না যারা মেয়ের বাবা কিন্তু সবাই ওই চরিত্রের না কিন্তু অধিকাংশ এইরকম চরিত্রের সুতরাং লা কোনো হয়ে গেলে ওইরকম এগুলি খারাপ চরিত্র আছে যেগুলো দায়ুসের কাজ আর কিছু আছে এমন পশ্চিমা সভ্যতায় প্রভাবিত যে যখন দেখছি এই ছেলেটা পছন্দ তখন এটা যদি ছেলেটার সাথে বিয়ে হয় যদি ওকে নিয়ে ঘুরতে টুরতে যায় ছেড়ে দেয় সিনেমায় সমুদ্র বীজ থাকলে পড়িয়া তো পর্দার গর্দা নষ্ট করে ফেলেছে কিছুই নাই আর সে সহ শিক্ষাতে বরবাদ করে দিয়েছে লজ্জা যে মহিলাদের অলঙ্কার সেই অলংকার শেষ করে ফেলেছে আজকাল সহ দামামাতি অথবা এইরকমই এমন কোন দোষ আছে যাতে তার মধ্যে ঘৃণা সৃষ্টি হচ্ছে ঘৃণা সৃষ্টি হচ্ছে হতে পারে হতে পারে আরো কিছু এমন কিছু রোগ আছে যেগুলো ছঁচে রোগ দেখো ভিতরে বুঝতে ভাষায় বিয়ে পুরাপুরি ছিল আবার জি হ্যাঁ সেই রোগের মধ্যে এই ক্ষমতা নেই সংক্রামক রোগ এই অর্থে নেই শরীয়তে কিন্তু কিছু রোগ আছে যেগুলি কি আল্লাহ ফকর মাধ্যম মানে সাধারণত তাদের সাথে মেলামেশা করলে এফেক্টেড হইতে পারে তো না নিচর চর্মরোগের ক্ষেত্রে হইতে পারে বেশ কিছু চর্মরোগ আছে হইতে পারে এক কথাই যে কোন কারণে যদি ঘৃণা আল্লাহ তাউদ এলা নকসিফিদ্দিন যদি ধর্মীয় ক্ষেত্রে কোন কোনোরকমের ত্রুটি না হয় তাহলে একলাখ চরিত্রের ক্ষেত্রে যদি দোষ দেখে চরিত্র খারাপ অথবা সুন্দর নয় অথবা এমন কিছু দোষ আছে যেগুলো কারণে ঘৃণা হয়ে যাচ্ছে পাশে গেলেই ঘৃণা হয়ে যায় তাহলে তালাক সে নিতে পারে খোলা চেয়ে নিতে পারে কিন্তু দিনের ক্ষেত্রে যদি অথবা বড় ধরনের কাবিরা গুনা যেমন বললাম জি চরিত্র হি আর যেসবগুলি বললাম হ্যাঁ স্ত্রীর সাথে নাজাইজ আচরণ করে আহ হ্যাঁ সহবাসের ক্ষেত্রে নাপাক অবস্থা ইত্যাদি এইরকম ক্ষেত্রগুলি অথবা ক্ষেত্র রয়েছে নামাজ ছাড়ে এইরকম ক্ষেত্র যদি হয় দিনের হয় স্বামী থেকে এটা হচ্ছে ফরোজ ওয়াজ তাহলে অজব বয়ান করা হলে এই মশলাগুলিতে আর জায়জটা বয়ন করা হলো তাই না জায়জ বয়ান করা হইলো হারাম কখন কোনো কারণ নয় ওটা বলে দিয়েছি কোনো কারণ না এমনিতে তালাক চাইছে তাহলে খোলা চেয়ে হারাম এটা এটাও হইলো দীর্ঘ সময় বাইরে থাকে রাত্রে এই ধরে এগুলো দোষ অবশ্য দোষ স্বামীর তো এগুলোর ক্ষেত্রে তালাক যদি চাই তাহলে তালাক চাওয়া মাখরু আজকালকার পরিবেশে মাখরু কারণ তাহার মহিলাদের স্বামী খুঁজে পাওয়া যাবে না স্বামী খুঁজে পাওয়া যাবে না যদি এগুলোর ক্ষেত্রে বলেন যে তাহলে খুঁজে পাওয়া যাবে না আর কি কী বাঁচালো স্তাহ দিনের ক্ষেত্রে ত্রুটি দেখছেন এই ক্ষেত্রে বলতে পারি যে ধরেন নামাজ পড়ছে কিন্তু জামাতে যাচ্ছে না নামাজ পড়ছে তার মুসলিম সে কিন্তু জামাতে যাচ্ছে না দিনের ক্ষেত্রে ত্রুটি কিনা বড় ধরনের ত্রুটি বড় ধরনের ত্রুটি হুম এইরকমই হ্যাঁ ভাষা খারাপ গাল বন্ধ করে জি তাহলে বলা যেতে পারে যে খোলা নিয়ে নেওয়া মোস্তহাব এইরকম বেশ কিছু ক্ষেত্রে হইতে পারে যখন এই রকমের ঘটনা আসবে পরিস্থিতি হবে তখন একজন ফাঁকি একজন মুফতি সেই ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে যে এইটা ফরজের অবস্থা নাকি হারাম অবস্থা মোস্তহাব অবস্থা নাকি কি অবস্থা নাকি এখানে খোলা করানো যায়জ খোলা সম্পর্কে আর মাসালা জরুরি আলোচনা করা ইঙ্গিত করেছি সেটা হচ্ছে যে খোলার ক্ষেত্রে মহর কি করবে স্ত্রী স্বামীকে যদি নিয়ে থাকে তাহলে ফিরিয়ে দেবে এজেব ও আই এখন আল খোলা ও দিন খোলার ক্ষেত্রে ফরজ ওয়াজেব হচ্ছে যে কোনো বিনিময়ে কি হবে খোলা হবে কারণ আল্লাহ পা কি বলেছেন ফালাজা আলিমাফি মাফতা দাদবে কোন গোনা হবে না স্বামী স্ত্রী যদি স্ত্রী মুক্তিপণ দিয়ে মুক্ত হয়ে যায় সোরে দুশো উনত্রিশ বলেছেন ইকবাল হাদিক লেখা তৎলিখা সাবিতাইস কে বলেছেন তুমি বাগান গ্রহণ করো তুমি বাগান দিয়েছিলে মহরানে আর তুমি ওকে ছেড়ে দাও কিন্তু আরেকটা মাসলা যে ওর অতিরিক্ত চাইতে পারবে কিনা আমি শুধু আমার মহারানা ফিরিয়ে নেব না আমার আরো কয়েক ক্ষতি হয়েছে বলছেন যে মহারানা চাইতে বেশি যদি মীমাংসার জন্য ক্ষতিগ্রস্ত স্বামী জন্য তলব করে সেটাও যাইজ আবার কমেও সমঝোতা যাইজ মহারানা পুরোপুরি ফিরিয়ে না নিয়ে যদি রাজি হয়ে যায় যে মরানা আমি দিয়েছিলাম এক লাখ টাকা আমাকে তবে মরানা চাইতে অতিরিক্ত নেওয়াটা কি অপছন্দনীয় মনে করেন মনে করেছেন জি পছন্দনীয় না যে এখনই এটা অনেক সময় জুল আপনি জুলম করছেন এই রাস্তা যদি খুলে দেওয়া হয় তো অধিকাংশ লোক জালে মাঝখানে হ্যাঁ মেয়ে পক্ষর কাছে খাওয়া দাওয়া তো এমনি লুটে নেওয়া তো জায়জ যৌতুকে জায়জই করে নিয়েছে তো এইরকম ক্ষেত্রে যে তুই চলে যাবি তোর বাবা কাছে আরও কিছু আদায় করবো এখন আর একটা মশলা এই ক্ষেত্রে আছে সেটা হচ্ছে ও হালিল খোলা তালা খুন মাহসুবন মিনা সালাস আউ ফোন লায়ান কোসবে আদাত খোলাটি তালাক বলে গণ্য না বিবাহ বিচ্ছেদ সেটি এই ক্ষেত্রে দুটি মত এমাম শাহেই রহমতুল্লাহ আলে বলছেন যে আন্না ও ফাস তালাক খোলা হচ্ছে বিবাহ বিচ্ছেদ সেটি তালাক নয় হোয়া রেবায়া আন আহমদ এটি হচ্ছে এমাম আহমদ থেকে একটি বর্ণনা তবে তার মজাবে সেটি প্রসিদ্ধ নয় মানে এমাম আহমদের মজহাবে দুটি মত রয়েছে তবে এমাম আহমদের মজহের অলমাইক রামরা অনেকেই তারা এটি কি এটিকে বিবাহবিচ্ছেদ করেছেন গবেষক মহাকলামাদের মধ্যে শেখ উল ইসম ইবন তাইমা রহমা ইবনুল কাইম রাহেমা এবং অনেক গবেষক অলামারা আর বর্তমান যুগের সৌদি আরবের বড় আলেমদের মধ্যে প্রধান মুফতি শেখ বিন বাজ রাহমতুল্লাহ আল এর ওস্তাদ যিনি শেখ মুহাম্মদ বিন ইব্রাহিম আলী শেখ জি শেখ উল ইসলাম আব্দুল্লাহ রহমতুল্লাহ আলীর বংশের তিনি সৌদি আরবের প্রথম প্রধান মুক্তি ছিলেন বাদশাহ আব্দুল্লা জিরম উল্লাহ বাদশাহ ফেসল ইরাহল্লাহ তাদের যুগে বাথা সৌদ এই যুগগুলিতে তো তার মত এবং শেখ ইবরাম সাহেব রাহমাউল্লাহর যিনি গুরুত্বপূর্ণ অবস্থাদ শেখ আব্দুর রহমান সাদি এই রকমই সালাফে সোহেদ সাহেবা ইকরামদের এক দল আবদুল্লা বিন আব্বাস রাজি আল্লাহ তালাহা তারপরে তাবেইনদের মধ্যে ইমাম তাউস ইকরামা ইমদের মধ্যে ইমাম ইসাহাবু শহর ইমাম ইসাহ আবু শর তাদের অনুসারী ছিল হ্যাঁ তাদের নামেও মজহাব ছিল কিন্তু যুগের আবর্তন মজহাব মানে তাদের ফতুয়া ছিল আর তাদের ছাত্ররা ছিল তাদের যুগের আবর্তন ব্যবস্থানে ছাত্ররা শেষ হয়ে গেছে ওই সব প্রচার শেষ হয়ে গেছে আর এইসব এমামদের মোকাল্লে তার পৃথিবীতে ঘুইজে পাওয়া যায়নি কিন্তু চার এমামের মোকাল্লে পৃথিবীতে থেকেই গেছে এইসব এইসবাই কেরামদের মতে খোলা হচ্ছে বিবাহ বিচ্ছেদ বিচ্ছেদ তালাক নয় ওয়াজাব আল্লাহ তিনজন মালিক এবং এমাম আহমেদ দুটো বর্ণনা এইরকম আমার সৌরী আউজাই তারা বলেছেন যে আন্নাহ তালকাতুন বায় এটি হচ্ছে বায়না তালাক এই এই এক খোলার মাধ্যমেই বিচ্ছিন্ন হয়ে যাবে একটি তালাকের মাধ্যমে তালাক সেটা গণ্য হবে আর বাইনা হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে মানে রাজি তালাক হবে না ফিরিয়ে নিতে পারবে না এক মাসের মধ্যেও ফিরিয়ে নিতে পারবে না যেমন তালাকে একটা তালাক দি তিন মাসিকের মধ্যে ফিরিয়ে নিতে পারে কিন্তু খোলা যদি হয়ে যায় তাহলে এখন খোলা হলো দশ মিনিট পর যদি বললো আমার স্প্রিলে মহিলা বলছে আমি কিন্তু আগ আমি খোলা নিয়েছিলাম কিন্তু ফিরে যাব না চলবে না তালাক হয়ে গেছে তালাকে পাইন এটা হচ্ছে তিনজন এমাম আবু হানিফা মালিক এবং এমাম আহমদের মত ও বেশ কিছু তাবেইনগণ রয়েছেন আরও বেশ কিছু অলামারা রয়েছেন প্রত্যেকের নিজ নিজ দলিল পেশ করেছেন কিছু দরিলের দিকে এর আগে ইঙ্গিত করেছি এমাম শেখুল ইসলাম আর এটা হচ্ছে বিবাহ বিচ্ছেদ তিনটি যে তালাক রয়েছে তালাকি রাজি দুইটি আর তালাকে মোগাল্লা হচ্ছে তৃতীয়টি এর অন্তর্ভুক্ত নয় আমি জানি না কোন অলমাই কিরম গণ নির্ভরযোগ্য সাহাবাই কিরম থেকে বর্ণনা করেছেন যে তার কোন সাহাবি বলছেন যে এটি তালাক সাহাবিরা খোলাকে তালাক বলতেন না তারা বিবাহ বিচ্ছেদ বলতেন তিনি বলেছেন আর করলাম আপনাদের ঘুম চলে কারণ আপনার ফায়দা বুঝতে পারছেন না তালাক বলি আর বিবাহ বিচ্ছেদ বলি এক কথাই আমরা যেটা বুঝি যে খোলা হইলে দুইজন স্বামী স্ত্রীর মাঝে কি হয়ে গেল হয়ে গেল বিচ্ছিন্ন বলছেন যে এই যে ইতলাফারা করেছেন এর উপকারিতা প্রকাশ পাবে স্পষ্ট হবে কখন না এন এ তার না হু তালাকান যদি এটাকে তালাক বলে গণ্য করি তাহলে এটা তৃতীয় তালাক হয়ে যায় তিন তালাকের একটা তালাক বলে গণ্য হয়ে যাবে ওয়াইন কানা খান আর যদি বিবাহ বিচ্ছেদ বলি কোসমিন আদাদি তালাক তালাকের যে তিনটা সংখ্যা তাতে থেকে কমাবে না এই কথা বলেও হয়তো আপনারা বুঝলেন না বুঝলেন কি কিন্তু আমি বুঝেছি এখন আপনাদেরকে বুঝাচ্ছি এক লোক উদাহরণ না দিলে বুঝবেন না এক লোক এক তালাক দুই তালাক দুইবার জিন্দেগী দিয়ে রেখেছে একবার দিয়েছে আমাদের মালদহ আসাহী চাঁপাই এসব এলাকার ভাষা যে মহিলা ভাত খেতে চায় না স্বামীর মানে মানে ওর ঘরে থাকতে চায় না তার মানে বাঙালির ভাতটা আছে প্রধান খাদ্য এক তালাক দুই তালাক দেওয়া আছে এখন একটা তালাক স্ত্রী দিলে কি হয়ে যায় জীবনের মতো একবার হারাম তালাক মোকাল্লা ঠিক না। তৃতীয়বার মহিলা বলছে যে আমি এ সংসার থাকবো না আদালত থেকে কি হয়ে গেল খোলা হয়ে গেল যারা বলছে যে বিবাহ বিচ্ছেদ হয়েছে এটা বিবাহ বিচ্ছেদ এবং সাফি শুল ইসলাম তাইমিয়া আহলেদু সোলামা ইকরাম আহলে সোলামারা শুনিয়ে ভারত পাকিস্তান বাংলাদেশ আহলেদু সোলামারা এবং শাফির ফোতটা কি ইসলাম প্রাধান্য দিয়ে তারা বলছে এটা বিবাহ বিচ্ছেদ তাহলে তাদের মতে কি হয়েছে আগে দুই তালাক হয়েছিল তারপর বিবাহবিচ্ছেদ হয়েছে এখন যদি যদি বিবাহবিচ্ছেদ হয় তাহলে ফেরাতে পারবে কিনা আর তালাক হলে ফেরাতে পারবে কিনা তালাক হলে পারবে না আর বিবাহ বিচ্ছেদ হলে পারবে তাহলে এবার বুঝেছেন যদি তালাক গণ্য করেন তো দুই তালাক আগের দেওয়া ছিল আর এইটা বিবাহ কি বলছে খোলা হয়েছে তো এটা তৃতীয় তালাক হয়ে গেছে তার মানে তালাক মোকাল্লাজ ওই তিন তালাক যে তিনটা পুঁজি ছিল শেষ হয়ে গেছে তাহলে এখন যদি বলে যে আমরা কি করব। হ্যাঁ নতুন ভাবে এখন নতুন ভাবে বিয়ে করতে পারবে তখন ওই আয়াত ফালা ফালা ফাইন তিন হয়ে গেছে তাহলে এই স্বামীর জন্য হালাল হবে না হাত্তা তানি হাজা জানা যতক্ষণ পর্যন্ত আরেক এক স্বামীর সাথে স্বেচ্ছায় বিবাহ না হবে আর তারপরে স্বেচ্ছায় না ছাড়বে ইত না পার হবে ততক্ষণ হালাল হবে না বুঝেছেন কিন্তু সাফেই মতে আহলেদিস মতে শেখুলিবিন তাইমিয়ার মতে যেহেতু দুটো তালাক আগে হয়েছিল এক তালাকের মালিক এখনও স্বামী আছে আর তৃতীয়টা কি হয়েছে বিবাহ বিচ্ছেদ হয়েছে শুধু দুটাই তালাক হয়ে আছে তাহলে এখন যে বিচ্ছিন্ন হইল খোলার মাধ্যমে এই মহিলা এই বিচ্ছিন্নতা হচ্ছে বা এর মোগাল্লাজ নাই বিবাহ করা নতুন আগদ লাগবে নতুন মহর লাগবে ইজ কবুল লাগবে ঠিক আছে না পার্থক্য হইল না হইল না তাহলে ফোকা হেখানে শুধু ভাষাগত ইত্তেলাভ করেন দেখ এই জন্যই তাদের দ্বিমত হয়েছে তো এই দ্বিমতের প্রভাব পড়ল এখন ফতুয়ার উপর একটি মাসলা বলে শেষ করতে বলেছিলাম সেটা হচ্ছে বাইটি হাদিস যে তালা খোলা কখন হারাম কখন হ্যাঁ মাসলা কিন্তু বলেছি বিনা কারণে তাই না শরীয়তের কোনো কারণ নেই একলা চরিত্রের কোনো দোস্তুষ্টি নেই কোনো রকমের দেখতে সুন্দর ঠিক আছে ভালোবাসে সব ঠিক আছে তারপরও থাকবে না তারপর থাকবে সাধারণত অন্য জায়গায় আজকালকার প্রেম হয়ে গেছে বা যে কিছু হোক যেকোনো কারণ হোক না কেন তো এই ক্ষেত্রে কয়েকটি হাদিসের কেতাব সৌবান্লাহ আনো থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলছেন যে নবী করিম সাল্লা বলেন যে কোনো মহিলা যে কোনো স্ত্রী তার স্বামীর কাছে যদি তালাক চেয়ে নাই যে আমি থাকবো না তোমার কাছে মিনগাইরে কোন অসুবিধা নেই ভালো সংসার চলছে না থাকবে নাও এইরকমই হচ্ছে একটা দিক ধরে আমাদের দেশে পারিবারিক ক্ষেত্রে যে তরমায়শা থাকবো না তোমার বাবার সাথে থাকবো না তুমি আলাদা রাখো আমাকে এদের কি কোনো ওজোর হ্যাঁ যদি শ্বশুর শাশুড়ি জুলুম করে বৌমার উপর হ্যাঁ তখন ওজোর হবে একসাথে থাকতে জুলুম অত্যাচার করছে তাদের ভাষা খারাপ তাহলে কষ্ট দাও না কিন্তু তোমার মা কষ্ট দেয় তোমার বাবা কষ্ট দেয় হ্যাঁ তাহলে এটা শরীর সম্মত ওজোর কিন্তু যদি এইরকম না তার শাশুড়ি কষ্ট দেয় না শ্বশুরও কষ্ট দেয় না কিন্তু না ও যে একটু পাকশাক করে খাইতে হবে স্বামীর সাথে শ্বশুরকে জান্নাতের সুগন্ধি রকমের মহিলার জন্য হারাম তাহার বলেছেন তাহলে বুঝা গেল ফাজ হাদিস এই হাদিসের বাহ্যিক অর্থ প্রমাণ করে যে এই রকম অবস্থায় খোলা চেয়ে নেওয়া হারাম তাহলে খোলা এইরকম পরিস্থিতিতে হারাম আর একটি হাদিস রয়েছে যেটা এখানে ভাস্যকর উল্লেখ করেননি সে হাদিসটি আপনাদের বলি তিরমিজিতে রয়েছে হাদিসটিকে আল্লা আলবাণী সহি বলেছেন সহি উল জামেতে বিভিন্ন হাদিসা সিলিস সহি সিরিজ রয়েছে তাতে রয়েছে আল মুখতালে আতো হুন্নাল মোনাফে মুনাফিকা খোলা গ্রহণকারী মহিলারা হচ্ছে মুনাফিক খোলা যে নেবে যেসব মহিলা তারা হচ্ছে মোনাফিক মুশকিল এতক্ষণ যে মশলা মশাই বয়ান করলাম এক হাতি সব শেষ যে খোলা চাইলি মোনাফিক যদি চাই হ্যাঁ শরীর কোন কারণ না ভিন্ন কারণ দাঁড় করতে পারে মিথ্যা কারণ দাঁড় করতে পারে হ্যাঁ ওর বাপকে কি খয়বর মাকে কি খাবে হ্যাঁ ওদের সাথে থাকলে ঝামেলা হাবে হ্যাঁ স্বামীকে সন্তুষ্ট করার জন্য স্বামীর বাপমার খেদমত করা এটা তার অন্তর্ভুক্ত এটা কখনো ভাববেন না কেউ যে শরীরে শুধু স্বামীর খেদমত রয়েছে স্বামীকে সন্তুষ্ট করার অন্তর্ভুক্ত হচ্ছে স্বামীর বাপ মায়ের খেদমত সেবা যত্ন করা বা তাদের অন্তত খাবার দাবার দেওয়া এ এতটুকু এটা তার মধ্যে স্বামীর কিন্তু এর অতিরিক্ত যে আমাদের সমাজে রয়েছে যে স্বামীর ঘরে গিয়ে স্বামীর পাঁচ ভাই কেউ বিয়ে করবে না সব বাবুদের রান্না করে খাওয়াইতে হবে পাক করে খাওয়াইতে হবে বোনেরা সব দলে দলে আসছে এসে সবাই বসে থাকলে আর ওই মাকে রান্না করে সব ননদদেরকে খাওয়াইতে হবে নদর ছেলে মেয়েদেরকে খাওয়াইতে হবে এগুলো ঝুলম অত্যাচার এগুলো হচ্ছে জুল মত্যাচার আমাদের পারিবারিক জুল মত্যাচার এগুলি কিন্তু স্বামীর বাপ মাকে খাওয়ানো তাদের জন্য বাক সাক করা তাদের কাজ কিছু কিছু কাজকর্ম করে দেওয়া এগুলি স্বামীরকে সন্তুষ্ট করার জন্য জরুরি জিনিস এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ ফাকরাবুল আলম যেন আমাদেরকে দিন বোঝার তফিক দান করেন এবং দিন মোতাবেক চলার তফিক দান করেন আল্লাহ ফাক আমাদের অন্তরে মমিন মুসলিমের ভালোবাসা যেন দান করেন আল্লাহ ফাকরাবুল আলম আমাদের অন্তরের কপটতা এবং অন্তরে যেসব গুণা রয়েছে সেগুলি থেকে আমাদের অন্তরকে পরিষ্কার করার তফিক দান